ইতিমধ্যে চারটি মূলনীতির প্রথমটি আলোচনা করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রথমটি ছিল আল্লাহ সুবাহানাহুল উল্লাহ সাল্লাহ আলাই ও দিন ইসলাম সম্পর্কে অর্জন। এরপর আমরা দ্বিতীয় মূলনীতিটির আলোচনা শুরু করেছিলাম দ্বিতীয় বিষয়টি ছিল অর্জিত ইলমের উপর আমল আমরা গত পর্বে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি বি ইদাহি তালা ইলম অর্জনের ক্ষেত্রে সবার আগে এই বিষয়টি মনে রাখা উচিত যে ইল অর্জনের উদ্দেশ্য হলো আল্লাহ আল্লা সুবহানাহ আলার ইবাদত করা আসায়াত রাহেমাহুল্লা বলেছেন যে আমলের ক্ষেত্রে কোনো উপকারী ভূমিকা রাখে না সেই সেইম সরিয়াতে অপ্রশংসনীয় সময় মনে রাখবেন আমল হল দুই ধরনের বাহ্যিক ও অভ্যন্তরীণ কিছু কিছু মানুষ অন্তরের আমলকে আমলি মনে করেন না আসলে এটাও কিন্তু আমল অভ্যন্তরীণ এবং বাহ্যিক এই দুইভাবে এলমের উপর আমল হতে পারে ইমান হচ্ছে অন্তরের একটি আমল যা ইলমের ফলাফলস্বরূপ প্রকাশিত হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে আল্লাহ সুবাহনাহর নাম সত্তা ও সিফাত সম্পর্কে জ্ঞান লাভ করা এবং এগুলো জানা ও শেখার মাঝে আমাদের কি উপকার আছে আসলে এতে কিন্তু অনেক উপকার আছে এর একটি হল অন্তরের আমল সত্য সুদৃঢ় ও মজবুত ইমান তসদিক অবশ্য বাহ্যিক আমলও এলম অর্জনের আরও একটি উদ্দেশ্য এ সম্পর্কে প্রায় সবারই জানা আছে তো এ নিয়ে বিস্তারিত আলোচনার দরকার নেই বাহ্যিক আমলের কিছু উদাহরণ হল সলাদ জিকির হাজ অজু তাহারাত ইত্যাদি এল ও আমল সম্পূর্ণ ভিন্ন দুটো বিষয় এগুলো যেহেতু আলাদা কাজেই আপনার আছে বলেন আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে এমনভাবে চেনে যেমন চেনে আপন পুত্র ও সন্তানদের আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে অর্থাৎ তাওরা তো ইঞ্জিলে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহু আলিহসাল্লামের গুনাবলীসমূহ অস্বীকার করে এই আয়াতে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কথা বলা হয়েছে যে তারা রাসুল উল্লাহ সাল্লু আলহিহসাল্লামকে চিনতে পেরেছিল তারা তার ব্যাপারে জানত কেননা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে তারা তার ব্যাপারে এলম রাখত কিন্তু তারা কি তাদের এলমের উপর আমল করেছিল না তাদের এলম থাকা সত্ত্বেও তারা তার উপর আমল করেনি এ থেকেই বোঝা যায় যে এলম ও আমল আসলে দুটো ভিন্ন জিনিস অনেকের এলিম থাকা সত্ত্বেও হয়তো তারা এর উপর আমল নাও করতে পারে এলম ও আমলের এই ভিন্নতার বিষয়টি সবারই জেনে রাখা উচিত একদিকে যদিও আল্লাহ আল্লাহালা বলছেন যে ইহুদি ও খ্রিস্টানরা এলমের অধিকারী ছিল একই সাথে কোরআনের অন্যান্য আয়াতে ইমান না আনার কারণে আল্লাহ তাদের সুবাহ কঠোরভাবে তিরস্কার করেছেন এলম থাকা সত্ত্বেও তারা যে একে আমলে পরিণত করেনি এই ব্যাপারটি একটি নেতিবাচক দিক হিসেবে বিবেচিত হয়েছে মদ্দা কথা হল এইম ও আমল একটি অপরটি থেকে ভিন্ন ইসলাম বইয়ের পাতা কিংবা আমাদের স্মৃতিতে আবদ্ধ হতে আসেনি বরং ইসলাম এসেছে আমলের জন্য সুরা ইব্রাহিম বলেন আলিফলাম হামিদ। আলিফলায়াম র এটি এমন একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন পরাক্রান্ত প্রশংসার যোগ্য সেই পালন কর্তার দিকে তাঁরই নির্দেশে আল্লাহ সুবাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলছেন আমি আপনার উপর কিতাব নাজিল করেছি কি উদ্দেশ্যে যাতে এর সাহায্যে আপনি মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আনেন অর্থাৎ এর উপর আমলের মাধ্যমে মানব জাতিকে অন্ধকার থেকে মুক্ত করেন এটি এমন একটি কিতাব যার আয়াত সমূহ সুপ্রতিষ্ঠিত ও বিশদ বর্ণিত तुम्हारे पक्ष सतर्ककारी और सुसंबादाता एने प्रथम आयाते बला हल्ला सुबह विशद वर्णना सह कित नाजिल कर कथा बताब नाजिले उद्देश्य हल जान एर ऊपर आपनी कि भाव एर करतेम सुनता आलार इबादत करारा करते وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِ كَمِن رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَاهَ إِلَّا أَنَ فَعْبُدُونَ هِي hey محمد أمي اپنار پوربه ایمون کنو رسول پاتھائنی جاكه ایک اتح بولی نيجي أمي چھڑا انن کنو اپاششو نئی شتران অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাম আমি আপনার আগে যে রাসুলই পাঠিয়েছি তাকে এ কথাই জানিয়েছি যে মানুষকে শিক্ষা দাও তারপর এই আয়াতের একেবারে শেষে কি বলা হয়েছে দেখুন ফা আবুদুন ইবাদত কর অর্থাৎ প্রত্যেক রাসুলকে কেবল এই বাণী সহ পাঠানো হয়েছিল এবং তারা তা এজন্যই প্রচার করেছিলেন যেন সবাই আল্লাহর ইবাদত করে inna anzalna ilaykal kitaba bil haqqi litahkuma baynan nasi bima araka allah wa la takul lil qa'inina khaseema nishchay he muhammad ami apnar proti shotto kitab obotirno korechi jate apni manusher moddhe faisala koren ja allah apnake hridayangom koran apni bishwash ghatokder pokkho theke bitorkokari hoben na sura an nisa আমি আপনার উপর কিতাব নাজিল করেছি কিন্তু কেন যাতে আপনি আল্লাহ দেখানো পথে মানুষের মাঝে বিচার ফেসলা করতে পারেন আর এ কারণে করা হয়েছে এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্য আরেকটি আয়াত হল সুরা জুমারের দুই নম্বর আয়াত ইতাবিল নিশ্চয়ই হে মোহাম্মদ আমি আপনার প্রতি এ কিতাব যথার্থ রূপে নাজিল করেছি অতএব আপনি নিষ্ঠার সাথে এক আল্লাহর ইবাদত করুন অর্থাৎ কাউকে দেখানোর উদ্দেশ্যে এবং আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থির করার মাধ্যমে নয় আগের আয়াতে বলা হয়েছিল লিতাহ কুমাবাইনান নাস অর্থাৎ মানুষের মাঝে বিচার ফেসলা করার মাধ্যমে এর উপর আমল করুন এখন এই আয়াতে বলা হচ্ছে ফাহাবুদালুদ্দিন অর্থাৎ নিষ্ঠার সাথে সাথে আল্লাহর আদেশ পালনের মাধ্যমে এর উপর আমল করুন ইবাদত করুন শুরুতেও আমি ঠিক এটাই বলেছিলাম যে যে ঐম আমলের ক্ষেত্রে কোনো উপকারী ভূমিকা রাখে না সেই ঐম সরিয়াতে অপ্রশংসনীয়ম হচ্ছে একটি দেহের মতো আমল হচ্ছে যার অন্তরাত্মা আমল ছাড়া ঐম যেন একটি মৃত দেহের মতো আর আপনি যদি আপনার রলমের বিপরীতে আমল করে থাকেন আপনি যেন ইতিমধ্যেই মৃত দেহে পরিণত হয়েছেন এ ধরনের রেলমের পরিণতি এমনই হয়ে থাকে কারণ আপনার বিরুদ্ধেই সেটা প্রয়োগ করা হবে মালিক ইবনু ইবনুদ্দিন আহমাহুল্লাহ বলেন কোনো আলিম যদি অর্জিত রিল্মের উপর আমল না করে তবে তা তার অন্তর থেকে এমনভাবে ধুয়ে যায় যেমনভাবে কোনো মসৃণ পাথরের উপর পানি গড়িয়ে পড়ে আপনি যদি কখনো ঝর্ণা দেখে থাকেন তবে দেখবেন যে তা থেকে ক্রমাগত পানি ঝরে পড়ছে যে ব্যক্তি না, তাকে এভাবেই ছেড়ে যায় নাগ করে এমন কত রিলমওয়ালা আছেন যারা মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন অথচ তারা নিজেরাই কিনা এ ব্যাপারে গাফেল এমন কতজন আছেন যারা তাকোয়ার বাণী প্রচার করেন অথচ তারা নিজেরাই তাকোয়াহীন ও বেপরোয়া এমন অনেকে আছেন যারা মানুষকে আল্লাহ সুবাহ দিকে ডাকেন অথচ নিজেরাই আল্লাহর কাছ থেকে সবচেয়ে দূরে প্রত্যেক আলিমের এটা মনে রাখা উচিত যে সাধারণ লোকদের বেলায় যদি তাদের হাত পা এবং অন্যান্য আরো ভয়াবহ হবে সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লাহ সুবাহ বলেন আলিয়া আল্লাহুন আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে কেন তারা বলবে যে আল্লাহ সব কিছুকে বাক শক্তি দিয়েছেন তিনি আমাদেরকেও বাক শক্তি দিয়েছেন আল্লাহ সুহায় তালাকে এক ব্যক্তি বলবে আমি সাক্ষী উপস্থিত করতে চাই আল্লাহ তালা বলবেন তুমি কি তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী হিসেবে মেনে নিবে সে বলবে হ্যাঁ সুতরাং তার দেহের অঙ্গ সাক্ষ্য দিতে থাকবে তার বিরুদ্ধে তখন সে বলবে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ আমি তো তোমাদের রক্ষণাবেক্ষণের চেষ্টা করতাম আলিম ও দায়ের ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে কেবল নয় বরং তাদের বেলায় অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী যুক্ত হবে তাদের শেখা প্রতিটি আয়াত হাদিস এসবের সাথে যুক্ত হবে এবং সাক্ষ্য দেবে শাহী মুসলিমে আছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন আল কুরআন হুজ্জাত আলাইক কুরআন তোমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে এগুলো কি আপনার শাস্তি বা আজাবের কারণ হবে আপনার শেখা এসব হাদিস ও আয়াত একদিন আপনার উপরেই হুকুম হয়ে বর্তাবে কেয়ামতের দিন আপনার সামনে এসে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধেই সাক্ষ্য দেবে আমল ছাড়া কেবল যদি কোন উপকারে আসত তবে আল্লাহান অর্থাৎ ইহুদীয় খ্রিস্টান ধর্ম যাজকদের ভর্সনা করতেন না আর যদি সততা ও নিষ্ঠা ছাড়াই কোনো আমল কারো জন্য কল্যাণ কর হতো তবে আল্লাহ মুনাফিকদের নিন্দা ও ভয় প্রদর্শন করতেন না আমল ছাড়া উদাহরণ হচ্ছে একটি মধুবিহীন মৌচাকের মতো এইম হচ্ছে সম্পদ আর সম্পদের মূল্য ততটুকুই যতটুকু আপনি ব্যয় করবেন এলমের ক্ষেত্রেও ঠিক ততটুকুই আপনার কাজে দেবে যতটুকু আমল আপনি করবেন সম্পদের মূল্য কোথায় যদি আপনি তা ব্যয় না করেন ও কাজে না লাগান রিলমের বেলাতেও একই উদাহরণ আজহরি রহমাহুল্লাহ বলেন ওই আলিমের কথা শুনো না যে আলিম নিজে যা বলে তার উপরই আমল করে না আর ওই ব্যক্তির কথাও শুনো না যে রলিম ছাড়াই কথা বলে এদের উদাহরণ হল এমন অজ্ঞ ব্যক্তি যে হয়তো কখনো কখনো সত্য কথা বলে ফেলে কিংবা ভালো কাজ করে ফেলে যে এলম কোনো সুফল বয়ে আনে না এবং অন্তরে ও আমলে কোনো প্রভাব ফেলে না সে আইম একদিন আপনার বিরুদ্ধেই ব্যবহৃত হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই মনে মনে ভাবেন এই দার্স এই তাহিদ এগুলো আসলে আমার জন্য নয় আমি হয়তো মাঝ পথেই এসব পড়াশোনা ছেড়ে দেব কাজেই সামনে আগানোর আগে আমাকে এ নিয়ে আরো ভাবতে হবে সবাই আসলে এটাই চিন্তা করে বাস্তববাদী হয় তারা ভাবে আমি যত বেশি জ্ঞান অর্জন করব ততই তা আমার বিরুদ্ধে ব্যবহৃত হবে সুতরাং আমি বরং বাদ দিই আর না আগাই এ ব্যাপারে প্রথম কথা হচ্ছে কিছু পরিমাণ এলম অর্জন করা ফর জে আইন ফরজে আইন এলম প্রত্যেককেই অর্জন করতে হবে নইলে গুণাহার হতে হবে আমরা মূলত এখানে এমন সব বিষয় নিয়ে কথা বলছি বা কথা বলবো যেগুলো জানা আপনাদের জন্য আমাদের জন্য ফর্জে আইন যেমন লেখক বলেছেন এলাম রাহিমাকাল্লাহ ইতিমধ্যেই এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এগুলো জানা ফর্জে আইন উম্মাহ আজ অজ্ঞতার এমন এক স্তরে উপনীত হয়েছে যে তারা মনে করে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করাটা তাদের বাড়তি কৃতিত্ব অথচ এগুলো না জানলে বরং তারা নিজেরাই গুনাগার হবে আচ্ছা বাড়তি দাবি রাখে এমন সংক্রান্ত আলোচনায় আসা যাক অনেকেই হয়তো ভাবেন যে তারা তাহাইদের এই দার্স থেকে কেবল ফরজ অংশটুকু শিখেই খান্ত দেবেন এর উত্তরে তাদের বল একটি কথায় আমি বলবো আপনারা বরং তালিবুল অনেকেই পরিবার থেকে কিছু সময় বের করে একাকি আল্লাহর ইবাদত জিকির করে অনেকেই অধ্যয়ন করে অনেকে অনেক সংগ্রাম ও চেষ্টা সাধনা করে কিন্তু কেন মূলত সর্বোচ্চ জান্নাতটি পাওয়াই হল এর কারণ এম হল এমন এক মাধ্যম যা আপনাকে সিদ্দিকিনদের স্তরে পৌঁছে দিতে সক্ষম এ ব্যাপারে মতামত দিয়েছেন এই মুহূর্তে আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না কে বেশি জ্ঞানী আলিম না শাহিদ এ নিয়ে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তার মিফতাহ গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন মূলত জান্নাতে আলিমদের উচ্চ অবস্থানের দিকটি এই কিতাবে আলোকপাত করা হয়েছে তবে এটা আমার আলোচনার মূল বিষয়বস্তু নয় এ থেকে বিতর্কের সূত্রপাত হতে পারে তারা তাদের আলোচনায় আলিমদের উচ্চ মর্যাদার ব্যাপারটি তুলে ধরেছেন এক শ্রেণীর মূর্খরা বলে কিছু না জানাই বরং ভালো আপনি কি এই মূর্খদের কথা শুনে অধ্যয়ন বাদ দিয়ে দিবেন এটা তো একেবারেই অযৌক্তিক বিষয় প্রথমত এই দার্সের আলোচিত বিষয়বস্তুর অধিকাংশই ফরোজলিম দ্বিতীয়ত এটা যদি বাড়তি কৃতিত্বেরও হয়ে থাকে তবু আপনার অধ্যয়ন করা উচিত কারণ জান্নাতুল ফিরদাউসি তো আমাদের লক্ষ্য কেউ যদি কেবল দিনের মৌলিক বিষয়গুলো তাহিদ এবং এর বাইরে অন্যান্য ফর্জে আইন এলমের বিষয়সমূহ অধ্যয়ন করতে চায় এতেই সে জান্নাতের পথে এক ধাপ অগ্রসর হয়ে যায় আর এর ফলে হয়তো সে প্রথম শ্রেণীর জান্নাতে স্থান করে নিতে পারবে কিন্তু রাসুল উল্লাহ সাল্লাম আমাদের শিখিয়েছেন আমরা যেন সর্বোচ্চ জান্নাত জান্নাত যাবার আশা রাখি আল্লাহ সুবাহ যাকে এলম থেকে বঞ্চিত করেন তাকে অজ্ঞতা দিয়ে লাঞ্ছিত করেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি শাস্তি ঐম কারো কাছে এসে ধরা দিল অথচ সে তা থেকে বিমুখ থাকে এ বিষয়টার চেয়েও ওটা কঠোর শাস্তি আর সবচেয়ে মারাত্মক শাস্তি হল কাউকে এলম দান করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও সে ওইমের উপর আমল করে না বাড়তি কৃতিত্বের এলমগুলো কেবল আপনার জান্নাতুল ফিদাউস লাভের পাঠেওই নয় বরং দুনিয়াতেও এর বহু ফায়দা আছে এগুলো আপনার দুনিয়ার জীবনেও পরম সুখ ও বারাকাতের কারণ হতে পারে ইমাম ইবনু তাইমিয়া রাহেমাহুল্লাহ এ দুনিয়াতে নিঃস্ব একজন মানুষ ছিলেন তিনি এমনও সময় পার করেছেন যে তার শুধু একটি জামা ছিল সে সময় তিনি মসজিদুল আম কাটাতেন প্রতিনিয়ত কারাগারে যাওয়া আশা করতে করতেই তার সারাটা জীবন পার হয়ে গেছে তিনি কথা বলার সময় শ্রোতাদের অন্তরের অবস্থা এমন হতো যদি জান্নাতিরও তা অনুভব করত তবে তারা নিজেদের সত্যিকারের সৌভাগ্যবান মনে করত ইমাম তাইমিয়া বলতেন জান্নাতের জীবন যদি আমার জীবনের মতো সুখের হয় তবে তো এমন জীবনই উত্তম আমি তো এদি প্রত্যাশা করি ইমাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহর মতো আলিমদের কথা শুনুন দুনিয়ার জীবনে যাদের বলার মতো কিছুই ছিল না তিনি বলেছেন যে ব্যক্তি দুনিয়ার জান্নাতে প্রবেশ করেনি সে কখনো পরকালীন জান্নাতেও প্রবেশ করতে পারবে না আবার কেউ কেউ বলতেন যে রাজা বাদশাহ বা শাসকরা যদি আমাদের অন্তরের এই প্রশান্তির কথা জানত তাহলে তা ছিনিয়ে নেয়ার জন্য আমাদের সাথে যুদ্ধে পর্যন্ত লিপ্ত হতো কি সেই জিনিস যা তাদের অন্তরে প্রশান্তি ঢেলে দিয়েছিল অথচ তারা ছিলেন নিঃশ তাদের অধিকাংশেরই জীবন কেটেছে কারাগার পরীক্ষা নানামুখী জটিলতার মাঝে দিয়ে আল্লাহ সুবাহ তাদের এলম দিয়েছিলেন তারা এর উপর আমল করেছিলেন আর এটাই তাদের জীবনে সর্বোচ্চ প্রশান্তি দিয়েছিল এটাই হলো দুনিয়ার জীবনে এলম হাসিলের ফায়দা আর পরকালের জান্নার তো আছেই ইনশা আল্লাহ তালা আমরা কেউই এই কথা বলি না যে আমাদের উপর আমার উপর অতি বেশি তদারকি হয়ে যাচ্ছে মাধ্যমেই সম্ভব আপনার এলম যত বেশি হবে নিঃসন্দেহে আমলের পরিমাণও তত বেড়ে যাবে কারণ মানুষ আপনার ব্যাপারে উচ্চ ধারণা রাখে আর এর চেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর কাছে আপনার অবস্থান আমাদের দিনে পুরোহিত তন্ত্রের কোনো স্থান নেই ইসলামে কে কোন জান্নাতের অধিকারিত্ব পাবে তা নির্ধারিত হয় ব্যক্তির ও আমল দ্বারা আপনার আমলই নির্ধারণ করবে আপনি জান্নাতের কোন স্তরে থাকবেন এলম ও আমলের কারণে যেমন আপনার মর্যাদা উন্নীত হয় ঠিক তেমনি ভাবে গুনাহের জন্যও আপনাকে কঠিন শাস্তি পেতে হবে সুরা আল ইসরার চুয়াত্তর ও পঁচাত্তর নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া লাউলা আন ছাব্বাতনা লাকাদ কিতাতারকানু ইলাইহিম শাইআন কালিলা ইযান লা আযাকনা কাদিফাল হায়াতি ওয়া দিফাল মামাতি ثুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা আমি আপনাকে দৃঢ় পদ না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তেন তখন আমি অবশ্যই আপনাকে ইহজীবনে ও পরকালীন জীবনে দ্বিগুণ শাস্তি খেয়াল করুন আল কুশাই সন্ক্রিতি রাহমাহুল্লা সহ অন্যান্যদের মত হচ্ছে রসুল্লাহ সাল্লাহু আলাইহ্লাম তাদের প্রতি ঝুঁকে যাননি না আল্লাহ এখানে যদি বলেছেন তারপর আল্লাহ কি বলেছেন তিনি বলেছেন তখন আমি অবশ্যই আপনাকে ইহ জীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তির আস্বাদন করাতাম এ সময় আপনি আমার মোকাবেলায় কোনো সাহায্যকারী পেতেন না এটি রাসুল উল্লাহ সাল্লাহ বলা হয়েছিল তিনি ঝুঁকে পড়েনি অথচ তা সত্ত্বেও আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামকে এগুলো বলেছেন কিন্তু কেন সেই ব্যক্তির জন্য দ্বিগুণ শাস্তি যিনি দুনিয়ার বুকে চলা সর্বশ্রেষ্ঠ মানুষ সমগ্র মানব জাতি ও মানবতার মাঝে যিনি সর্বোত্তম এই আয়াত সংক্রান্ত আলোচনায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহআ আনহুমা বলেছেন তাকে শাস্তি দেয়া হতো যদি তিনি ঝুঁকে পড়তেন তিনি যদি ঝুঁকে পড়তেন যদিও তিনি তা করেননি তবে তাকে শাস্তি পেতে হতো আর বলেছেন তার সম্মান ও মর্যাদা এত বিশাল যে তিনি যদি কোনো ভুল করেন তবে তার শাস্তিও হবে ততটাই মারাত্মক দুনিয়া ও আখিরাত এই দুজগতের জন্যই এ শাস্তি পরকালীন জীবনে তিনি আল ওয়াসিলার মালিক আর আল ওয়াসিল তো উচুতে এটি জান্নাতের একেবারে শীর্ষে সবচেয়ে দামি রসুন উল্লাহ সাল্লাহ আলহামের পর তাঁর সহধর্মিনী উম্মুল দৃঢ় পদ ও ধৈর্যশীল নারীদের প্রতিও আল্লাহ সুবাহ অনুরূপ কথা বলেছেন আমর ইবুল আসর তালা আনহু একবার রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম কে প্রশ্ন করেছিলেন তিনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন আইসা মধ্যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করলে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে এটা আল্লাহর জন্য সহজ তাদের বেলায় দ্বিগুণ শাস্তি প্রদান করা হবে এর কারণ কি এর পরবর্তী আয়াতেই আবার আল্লাহ সুবাহ বলেন অনুগত হবে এবং সৎকর্ম করবে আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমিমা সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি অর্থাৎ নবী পত্নীরা বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন তাদের জন্য যেমন দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা রয়েছে তেমনি তাদের গুনাহের কারণেও দ্বিগুণ শাস্তি পেতে হবে আল্লাহ সুবাহুল্লাহ সাল্লাহ বলেছেন আপনি যদি কুফফার ও জালিমদের প্রতি ঝুঁকে পড়তেন তবে আপনাকে দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই দ্বিগুণ শাস্তি দেয়া হতো আর রসুল উল্লাহ সাল্লাহু আলহিহাস্লামের স্ত্রীদের উদ্দেশ্যে আল্লাহ সুবাহ বলেন তোমাদেরও দ্বিগুণ শাস্তি দেয়া হবে সার কথা হলো আপনারা যারা তলিবুল আইম যদি আইমের উপর আমল না করেন তবে উচ্চ মর্যাদার কারণে আপনারা অন্যান্য সাধারণ লোকদের তুলনায় বেশি শাস্তি ভোগ করবেন আপনারা যদি আমলের কারণেই এর চরম মূল্য দিতে হবে আপনাদের আপনারা অন্যদের মতো নন আর এ কারণেই সাল্লামের স্ত্রীদের ব্যাপারে বলেছেন তোমরা অন্য নারীদের মত নও আপনারা তলিবুল আপনারা অন্যদের মতো সাধারণ নন আপনাদের সম্মান ও মর্যাদা যেমন বেশি আপনাদের শাস্তিও তেমন কঠিন আবদুল্লাহ আনহু কুরআন শিক্ষার্থীদের জন্য মানদণ্ড স্থির করেছিলেন তিনি বলতেন তাদের অবশ্যই দিনে সাওম এবং রাতে তাহাজুদ আদায় করতে হবে সবাই যখন আনন্দে কাটাবে তারা তখন আল্লাহর স্মরণে ব্যস্ত থাকবে অন্যরা যখন অনর্থক কথায় লিপ্ত হবে তারা তখন নিশ্চুপ থাকবে চিৎকার চেঁচামেচি ও উচ্চস্বরে কথা বলা যাবে না তাঁদের সবসময় খুশু বজায় রাখতে হবে কুরআন শিক্ষার্থীদের জন্য ইবনেমা সৌদ রাদি আল্লাহ আনহুর এই মানদণ্ড নির্ধারণের কারণ কি কারণ তারা হলেন বিশিষ্ট ব্যক্তি দুনিয়ার বুকে জীবন্ত কুরআন এবং খুব সম্ভবত তাতে কোনো গুনাও নেই নিছক বেহুদা কথা বললেই যে গুনা হবে এমন বলা যাবে না কিন্তু তাদের অবস্থান ওদের থেকেও অনেক উঁচুতে এ কারণে সালাফদের মর্যাদা সবার শীর্ষে क्यना तीवन मुहूर्ते सब क्षेत्र रात सप्ताह मास्युकर मेरे समारे अल खतीब अल बागदी लेखा एक छोट पुस्तिका रही है अल्हम्दुल्लह अल अलबानी कितबर हादीज गो तहक करीब अल बागदी इहुदी का अलम छुरा से मोताबल करा আর খ্রিস্টানরা ছাড়াই আমল করত আর এ কারণে প্রথম দলটি অভিষপ্ত এবং দ্বিতীয় দলটি পথভ্রষ্ট হয়েছে ইমাম তাইমিয়া তাই বলেন এই উম্মার মাঝে যারা অজ্ঞতার কারণে পথভ্রষ্ট হয় তারা খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখে আর যারা ঋণ থাকা সত্ত্বেও আমল না করার কারণে উম্মার ওলামাদের থেকে বিমুখ হয়ে বিপদগামী হয় তারা ইহুদিদের সাথে সাদৃশ্য রাখে নিশ্চিত থাকুন আপনার রেলকে অন্তরে স্থায়ীভাবে বসাতে চাইলে এর উপর আমল করুন আপনার যদি মুখস্থ কিংবা মনে রাখতে সমস্যা হয় তবে আপনি কোনো না কোনোভাবে আপনার রেলমের উপর আমল করার উপায় খুঁজুন ইনশাআল্লাহ তাহলে আপনি সেটা কখনোই ভুলবেন না সালাফরা রেলমের উপর আমলের ব্যাপারে খুবই একনিষ্ঠ ছিলেন বুখারিতে সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে অমর ইবুল তার পিতার সূত্রে বর্ণনা করেন যে রসুল উল্লাহ সাল্ল আলীহসালাম বলেছেন হে আবদুল্লাহ তোমার জীবন কতই না বারাকাপূর্ণ হতো যদি তুমি রাতের সালাত আদায় করতে রসুল উল্লাহ সাল্লু আলিহসাল্লাম তাঁকে রাতের সালাত আদায়ের জন্য উৎসাহ প্রদান করছিলেন ইবনে অমরের পুত্র সালিম বলেন আমার পিতা এরপর থেকে খুব অল্পই ঘুমাতেন দেখুন তারা তাদের জ্ঞানের উপরে আমল করার ব্যাপারে কতটা গুরুত্ব দিতেন সেই মুসলিমে আছে ফাতিমা এবং আলী রাজি আল্লাহ আনহুমা যখন খাদিম চেয়েছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে তেত্রিশ বার করে সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ আকবর বলা শিখিয়ে দিলেন আলী রাজি আল্লাহআ তার জীবনের শেষ সময় এসে এ সম্পর্কে মন্তব্য করেন যে রাসুল উল্লা সাল্লাহ আলীদিন আমাদেরকে এ কথা বলেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি একদিনও এর উপর আমল করা বাদ দেই কেউ একজন তাকে প্রশ্ন করল আপনি কি সিফিনের দিনগুলোতে যখন আলী ও মিয়া রাজু আল্লাহ আনহুমদের মধ্যে রক্তপাত চলছিল সেই দিনগুলোতেও এর উপর আমল করেছিলেন সিফিনের যুদ্ধে সত্তর হাজার মুসলিম এবং আলী রাজিউল্লাহ তাল আনহুর পক্ষে প্রায় পঁচিশ হাজার সৈন্য নিহত হয়েছিল আর এ কারণেই লোকটি জানতে চেয়েছিল যে যুদ্ধের সেই ভয়ানক রাতগুলোতেও কি তিনি এ থেকে বিরত থাকেননি তিনি উত্তরে বলেছিলেন না এমন কি সেই রাতগুলোতেও না দেখুন তারা ঐমের উপর আমলের ব্যাপারে কি পরিমাণ সচেতন ছিলেন সহি মুসলিমে আছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কোন মুসলিমের যদি কোন ওয়াসিয়াত থাকে সে যেন অবশ্যই তা লিখে রাখে এবং বালিশের নিচে রেখে ঘুমায় ইবনু অমর রাজা তাল আনহুমা বলেন এর পর থেকে আমি বালিশের নিচে ওসিয়ত নামা রাখা ছাড়া একটি রাতো পার করিনি সুনান আর নাসাইয়ের একটি হাদিসে এরকম আরেকটি উদাহরণ পাওয়া যায় हादीट इबनिवे सठीक मत हल हजि शह आबू उमामा रसुल्लाह सल्लासम जो व्यक्ति प्रत्येक साला पर आयतुल कुरस्ट कर तरह जाननाते प्रवेश पथे मृत्यु छाड़ाबंधकता नहीं অর্থাৎ যে ব্যক্তি এই আমল করবে সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে ইবনুল কাইম বলেন আমার সাইক ইবনু তাই কোন অবস্থাতেই সালাতের পর এই আমলটি বাদ দিতেন না আব্দুল্লাহআলা আনহুমার এই ঘটনা শুনুন সাহেব বুখারিতে এসেসে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহ তাকে প্রতিদিন সামরত অবস্থায় পেতেন এই কারণে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তাকে প্রতি মাসে তিন দিন সাওম রাখার পরামর্শ দেন তিনি আবদুল্লাহ ইবনে অমর কে বললেন আবদুল্লাহ মাসে তিন দিন সাউম রাখো আবদুল্লাহ ইবনে অমর বললেন আমি এর চেয়ে বেশি রাখতে সক্ষম রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বললেন সপ্তাহে তিন দিন রাখো ইবনে অমর বললেন আমি এর চেয়েও বেশি রাখতে সক্ষম তখন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন তবে দাউদ আলহিস্লামের মতো একদিন পরপর সাউম রাখো এটা বুহারির বর্ণনা কিন্তু মূল ব্যাপার হল মুস্ত ইমাম আহমদের অপর এক বর্ণনার শেষে বলা হয়েছে যে তিনি বলেন বৃদ্ধ বয়সে উপনীত হলে তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লু আলহিউ আমাকে শুরুতে যা বলেছিলেন আমি যদি তাই করতাম আবদুল্লাহ ইবনে অমর রাজি তালা আনহুর এই বক্তব্য সম্পর্কে একটু ভাবা যাক তিনি বলতে চেয়েছেন যে আমি যদি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের কথা মতো সবচেয়ে সহজ আমলটি বেছে নিতাম আমি যদি মাসের তিন দিন সপ্তাহে তিন দিন কিংবা দুদিন পর পর একদিন সাওমের জন্য নির্দিষ্ট করে নিতাম তিনি কেন এ কথা বলেছিলেন এ কথা বলার কি কারণ থাকতে পারে এটা কি তার উপর ফরজ হিসেবে অর্পিত হয়েছিল না তাহলে তিনি কেন এই অতিরিক্ত নফল সাওম পালন পরিত্যাগ করেননি তিনি বলেছিলেন আমি যদি আমার জন্য রসুল সাল্লু আলাই বা সবচেয়ে সহজ আমলটাই বেছে নিতাম যদি তিনি বলতেন আমি আর সাম রাখবো না আমি সারা জীবন অনেক রেখেছি এখন যেহেতু আমি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি তাই আমি এ থেকে বিরতি নিচ্ছি তবেও এতে কোন সমস্যা ছিল না তিনি যদি বলতেন আমি এখন থেকে দাউদ আলাহিসাল্লামের মতো সাওম রাখার বদলে মাসের তিন দিন সাওম রাখবো তাতেও সমস্যার কিছু ছিল না কিন্তু তারা ছিলেন এমন ব্যক্তি তারা যদি কোনো সুনার উপর আমল করার প্রতিজ্ঞা করতেন তবে একে ফরজ তুল্য মনে করতেন মৃত্যু পর্যন্ত সেই আমল বহাল রাখতেন তারা আর এ কারণেই তিনি এমন কথা বলেছিলেন এভাবেই তারা রেলমের উপর আমল করেছিলেন সুফিয়ান আসাউরি রাহেমাহুল্লা বলেন রেলমের অর্থই হচ্ছে আল্লাহর ভয়ে এর উপর আমল করা এর উদ্দেশ্য হল তা অর্জন করা এ কারণেই রেল ও আলিমের মর্যাদা অনেক উঁচুতে क्यना आलिम भय करल्ला आनहुमा प्राय प्रत्येके उत्तम कथा कंतु से सौभाग्यवान जार एल तरह मिले जाए जार ईलर साथलर मिल नहीं लोक मूलत दुर्भागा ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল কাসিম ইবনে মুহাম্মদ থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি এমন সব মানুষদের সাথে পরিচিত ছিলাম যারা কথার চেয়ে কাজ বা আমলকে বেশি প্রাধান্য দিতেন প্রশংসা করতেন সবশেষে মূল কথা হল ইল হল আমলের জন্য জ্ঞান হলো শো কাজে পরিণত করার জন্য এই বিষয়টি আমরা সব সময় আমাদের মাথায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এই বাংলা অডিও সিরিজটির বাকি পরগুলো শুনতে ভিজিট করুন মুবশির মিডিয়ার ফেসবুক পেজ ডব্লিউ ডব কম স্ল্যাশ মুবাশি